তিনি বলেছেন আমি ইতবান ইবনু মালিক আনসারি রজাল তাল্হ্ন যিনি বানু সালিম গোত্রের একজন তাকে বলতে শুনেছি আমি নাবি সাল্লি সাল্লামের নিকট গিয়ে বললাম আমার দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে এবং আমার বাড়ি হতে আমার কাউমের মসজিদ পর্যন্ত পানি বাধা হয়ে দাঁড়িয়েছে আমার একান্ত ইচ্ছা আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় সালাত আদায় করবেন যেটা আমি সালাত আদায় করার জন্য নির্দিষ্ট করে নিব নাবি সাল্লাহ আলি সাল্লাম বললেন ইনশাল্লাহ আমি তা করবো পরদিন রোদের তেজ বৃদ্ধি পেলে আল্লা রসুল সাল্লাহ আলাইস্লাম এবং আবু বাকর রাজিয়াল্লাহ তাল্লু আমার বাড়িতে এলেন নাবি সাল্লা আলাইসাল্লাম প্রবেশের অনুমতি চাইলে আমি তাকে দিলাম তিনি না বসেই বললেন তোমার ঘরের কোন স্থানে তুমি আমার সালাত আদায় পছন্দ করো তিনি পছন্দমতো একটি স্থান নাবি সাল্লাহ আল্লা সাল্লামকে সালাত আদায়ের জন্য ইঙ্গিত করে দেখালেন অতপর তিনি দাঁড়ালেন আমরাও তাঁর পেছনে কাতারে দাঁড়ালাম অবশেষে তিনি সালাম ফেরালেন আমরাও তার সালামের সময় সালাম ফেরালাম